আবু মুসার রদালাহ হতে বর্ণিত তিনি বলেন আমার একটি পুত্র সন্তান জন্মালে আমি তাকে নিয়ে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে গেলাম তিনি তার নাম রাখলেন ইব্রাহিম তারপর খেজুরটি বিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বারাকাতের দোয়া করে আমার কাছে ফিরিয়ে দিলেন সে ছিল আবু মুসার সবচেয়ে বড় ছেলে